আল্লাহ রবুল্লা আল্লাহ বলছেন আল্লাহ পা প্রথম আল্লাহ শেষ আল্লাহই প্রকাশ্য এবং আল্লাহ গোপন এবং তিনি প্রত্যেকটা বিষয় সম্পর্কে জ্ঞানী আল্লাহ প্রথম কথার অর্থ হচ্ছে যখন কোনো কিছুই ছিল না তখন আল্লাহর আলামিন ছিলেন যখন কোনো কিছু ছিল না তখন কে ছিল আল্লাহ ছিলেন আবার যখন কোনো কিছুই থাকবে না আল্লাহ আল্লাহর আলমিন থাকবেন খুল্লু মানে আল্লাহ পাক একা ছিলেন এরপর আল্লাহ রবাহিন এবং তার ছিল পানির উপরে মা। এরপর আল্লাপ সৃষ্টি করেছেন কলম এবং কলমকে বলেছেন উক কলম তুমি লিখো আমাদের কলম নয় আল্লাহর স্পেশাল কলম কলম তুমি লিখো কলম কথা বলেছিল কলম বলেছিল ম্যাচুপ হে আল্লাহ আমি কি লিখবো आल्लापा क्यमत पर्त जो कि सब किस लिखे फेल लाउह महफूजर मध्य कलम प्रति विषय लिखे फेले पृथ्वी महाविश् क्या कब क्या घंटाएं सेकेंडे को मुहूर्ते बहरे किच्छू हा इशाला तो यह आल्लापा पूरा महाविश्वर तकदीर लिखे शुद्ध मानवजात नए প্রত্যেকটা বিষয় লেখা হয়েছে এর পরে আল্লাহ রবীন্দ্র ছয় দিনে এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন তিনি সেই আল্লাহ যিনি এই মহাবিশ্বকে সৃষ্টি করেছেন মাত্র ছয় দিনে আর আল্লাহর একদিন আমাদের একদিনের সমান নয় আল্লাহ পাখের একদিন শুধু কেয়ামতের দিন মানুষের ৫০ হাজার বছরের সময় মানুষ দাঁড়িয়ে থাকতে থাকতেই অতিষ্ঠ হয়ে যাবে বিচার শুরু হচ্ছে নাকি কি চলবে তো আল্লা রায় আলমিন পুরো মহাবিশ্ব সৃষ্টি করেছেন এবং আসমান সমূহ জমিন একটা বিন্দুর মধ্যে ছিল যেটা এখনকার সায়েন্স বলে যে বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে মহাবিশ্ব আর আল্লাপা কোরআনে বলছেন বিগ ব্যাং থেকে নয় বরং আল্লাহর হুকুমের সৃষ্টি হয়েছে মহাবিশ্ব সুরা দেখবেন আল্লাহ বলছেন যারা অবিশ্বাস করছে তারা কি লক্ষ্য করে দেখে না যে আসমান সমূহ এবং জমিন একটা বিন্দুর মধ্যে ছিল এরপর আমি আল্লাহ সেটাকে পৃথক করে দিলাম সুফান এই শিক্ষা ব্যবস্থা আপনাকে ওই বিগ ব্যাং পর্যন্ত নিয়ে যাবে এর উপরে কি সেটা চিন্তা করার ক্ষমতা রাখে না আর তাদের চিন্তা যেখানে শেষ আল্লাহবাকের চিন্তা সেখান থেকে শুরু আল্লাহ আল্লাহবাক বলছেন আমার হুকুমে হয়েছে আমি এটাকে পৃথক করে দিয়েছি আল্লাহবাক কি জন্য সৃষ্টি করলেন এই মহাবিশ্ব এটা একটা ভালো প্রশ্ন নিছক খেলার ছলে সৃষ্টি করেছেন আল্লাপাক কি জন্য সৃষ্টি করতে গেলেন এই মহাবিশ্ব উত্তর হচ্ছে ভালোবাসা আল্লাপাক তার সৃষ্টিকে ভালোবাসেন আল্লাহ রবাহ আলমিন তার মাখলুকদেরকে ভালোবাসেন এবং তিনি চেয়েছেন যেন আমরাও তাকে ভালোবাসি আল্লাহ রবুল্লা আয়ালামিন চেয়েছেন যে আমরাও যেন তাকে ভালোবাসি আল্লাহ রবুল্লা আয়ালামিন সমস্ত সৃষ্টির মধ্যে এই এক ভাগ ভালোবাসা বিরাজ করছে এই এক ভাগের মধ্যে আছে বাবা মায়ের প্রতি ভালোবাসা স্ত্রী সন্তানের প্রতি ভালোবাসা আমাদের বাচ্চা কাচ্চাদের প্রতি ভালোবাসা আত্মীয়তার হক প্রতিবেশীর হক দেশকে ভালোবাসা আবেগ অনুভূতি সব এই এক ভাগের মধ্যে আছে এই পুরো মহাবিশ্বে যত মহব্বত আছে এটা এক পার্সেন্ট এক মাত্র আর এক ভাগ ভালোবাসার জন্য আমরা কি করছি সেটা আমরাই বুঝতে পারছি আর বাকি যে ৯৯ ভাগ রহমত দয়া ভালোবাসা এটার কথা আল্লাপা বলেছেন এটা দিয়ে আল্লাহ আল্লাপা কেয়ামতের দিন তার বান্দাদের প্রতি রহম করবে ইনশাআল্লাহ আশা করা যায় যে ইনশাল আমরা যদি তাও থাকি কবিরা গুনা না করি গোনা হয়ে গেলেই তবা করে ফিরে আসি অন্যের ক্ষতি না করি শূন্যতে থাকার চেষ্টা করি হালাল খাই আশা করা যায় ইনশাআল্লাহ আমরা জান্নে যাবো এটা এত কঠিন কিছু হবে না ইনশা আল্লাহ হতে শর্ত হচ্ছে ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা এর মধ্যেই প্রত্যেকটা বিষয়ের সমাধান আছে হয়তো আপনি আমল করতে পারবেন না কিন্তু আকিদা আছে আশা করা যায় ইনশা আল্লাহ পাক গুনাগুলো আমাদের মাফ করে দেবেন ইনশা আল্লাহ নিরানব্বই ভাগুর রহমত কয়েকটা এক্সাম্পল দিচ্ছি আমি একজন ব্যক্তি ছিলেন বেনু ইসরায়েলের মধ্যে সেই ব্যক্তি নিরানব্বইটা খুন করেছিল করার পরে সে চিন্তা করেছে তবা করবে তার তবা আছে কিনা এটা জিজ্ঞেস করার জন্যে তিনি অনেক মানুষের কাছে ঘুরেছেন তাকে সবাই নেগেটিভ উত্তর দিয়েছে এক পর্যায় গিয়ে সে একজন আবেদকে জিজ্ঞাসা করেছে আবেদকে যে বেশি বেশি এবাদত করে আবেদ কিন্তু সেই ব্যক্তি নয় যে আলেম কথা বুঝতে পারছেন আলেম তার কাছে জ্ঞান থাকে এবং জ্ঞান অনুযায়ী শ্যামল করে আর আবেদের কাছে খুব একটা বেশি জ্ঞান থাকে না কিন্তু সে এবাদত করে এই আবেদকে সে জিজ্ঞাসা করেছিল আমার কি তবা হবে সে আবেদ বলেছিল যে তুমি নিরানব্বইটা খুন করেছো তোমার কি সে তবা তো সে ব্যক্তি এই আবেদকেও খুন করে একশোটা মার্ডার পূর্ণ করেছিল এরপরে তার মধ্যে আবার তওবার চেতনা আসে তাকে জানানো হয় অমুক জায়গায় একজন আলেম আছেন তার কাছে গিয়ে প্রশ্ন করো তিনি উত্তর দিবে সে আলেম তাকে জানালো যে হ্যাঁ তোমার তওবা করার সুযোগ আছে তুমি খালেস অন্তরে আল্লাহর কাছে তওবা করতে পারো আল্লাহ চাইলে তোমাকে মাফ করতে পারে। এবার সে তওবা করল করার পরে কি করতে হবে পরামর্শ চাইল আলেম তাকে বলল তুমি এই এলাকা থেকে চলে যাও অনেক দূরে হিজরত করো যেখানে যাতে করে আগের হিস্ট্রির সাথে তোমার কোনো সম্পর্ক না থাকে আগের জীবনের সাথে তোমার সম্পর্ক না থাকে নতুন জীবন গঠন করো সে যেতে যেতে রাস্তায় মারা গেল এবং আল্লাহ রবাহ আলমিন জান্নাতের ফেরস্তা এবং আজাবের ফেরস্তা দুজনকেই পাঠালেন এই দুজন ফেরস্তা তারা তার আত্মাকে নিয়ে ঝগড়ায় লিপ্ত হলো কে তার রুখটা কবস করবে কে তার রুখটা নিয়ে যাবে আপনারা জানেন যদি রুহটা নিয়ে যায় আজামের ফেরেসা তার মানে কি তার ফয়সালা কি নিয়ে ফয়সালা জান্ন ইনশাল তো আল্লাহ রবুল্লা আলমেন এখানে একটা কৌশল করলেন আল্লাহ পাক রাস্তাটাকে লম্বা করে দিলেন সে তোর জন্য যতটুকু এসেছিল এই রাস্তাটাকে আল্লাপাক লম্বা করে দিলেন ওই রাস্তার যে রাস্তার থেকে সে যাচ্ছিল আল্লাপাক কৌশল করে তাকে মাফ করে দিলেন বললেন রাস্তাটা পরিমাপ করে দেখো কোন রাস্তার পরিমাপটা বেশি সে যেখানে সেটা না তাস্তা তহবা রাস্তা লম্বা বেশি দেখালো এতে করে আল্লাপাক তাকে মাফ করে দিলেন আলহামদুলিল্লাহ আল্লাপাকের দয়া একজন একজন মহিলা ব্যাধিচারিণী चार बोझ तो भाषा खुब एक बुज बुझते तो जीना जीना तो बोझ हराम्पर्क आसार गल्पन काल्प कार एक गायरे पुरुष एक जन गायराम मेर का हलो गल्प জিনা ব্যভিচার একজন ব্যভিচারিণী মহিলা একবার এক কুকুরকে পানি পান করিয়েছিল কুকুরটা অনেক কৃষ্ণার্থ ছিল সে তার মোজা খুলে কুয়ার ভিতরে নিয়ে সেখান থেকে পানি তুলে কুকুরকে পান করিয়াছে এই আমলটার কারণে আল্লাহ এই ব্যভিচারী মহিলাকে মাফ করে আরেকজন ব্যক্তি তিনিও বানু ইসরায়েলের বানু ইসরায়েল কারা ছিলেন রোহিঙ্গা শুধু ইসরা হবে না তো কিছু শিখতে হবে তো ইব্রাহিম আলী ইসলামের দুই ছেলে ছেলে একজনের নাম হচ্ছে ইসমাহ আলী একজনের নাম হচ্ছে ইয়াকুব আলী সরি ইস আলহাম ঠিক বলেছেন মাঝে মাঝে বলতে হয় যাতে আপনি সঠিক বলছেন না ভুল বলছেন বোঝা যায় কি বুঝতে পারছেন আর ইয়াকুব আলি ইসালাম বংশধরদেরকে বলা হয় বানু ইসল এবার মনে থাকবে ইনশাল্লাহ তো এই বেনু ইসাইলদের মধ্যেই বেশিরভাগ নবী এসেছেন ইউসুফ দাউদ সুলাইমান সব বানু ইসরা সব বানু ইসরায়েলের মধ্যে আর ইসমাইল আলী এসেছেন সর্বশেষ একজন নবী তার নাম তো বানু ইসরায়েলের আরেকজন ব্যক্তি সে প্রচন্ড পাপ করেছিল সারা জীবনে মৃত্যুর আগে সে তার সন্তানদেরকে বলেছে যে আমি যখন মারা যাব আমার দেহটাকে আগুনে পুড়িয়ে ফেলবে পুরী অর্ধেক ছাই সমুদ্রে ভাসিয়ে দিবে আর অর্ধেক ছাই বাতাসে উড়িয়ে দিবে আমি যত পাপ করেছি আল্লাহাক যদি আমাকে ধরতে পারেন তাহলে আমার আর রক্ষা নেই মানে তার ধারণা যে আল্লাহ ধরতে পারবে না এটা ওর ধারণা আকিদা আকিদা কুফুরি না কুফুরি বোঝেন না যে বিশ্বাস করে যে আল্লাহ তাকে আবার পুনরুত্থিত করতে পারবেন না এই আকিদাকে ইমানের আঁকিদা না কুফুরি আকিদা কুফুরি কুফুরি আকিদা নিয়ে সে তার মৃত্যুর পর করে দাও এবং ছাইগুলোকে জমা করে দাও হাজি কিন্তু সহি প্রকৃতি আল্লাহর কথা শোনে না প্রকৃতি আল্লাহর কথা শুনে না এই বিশাল সাগর আপনাদের আল্লাহর আদেশেই सब मादक खाएारा सब जेना बंदा बानदी पतित पतित बृत्ति लिप्त होने लिप्त हो আমার বান্দা বান্দিরা এখানে নগ্ন হয়ে ঘুরছে নামাজ কালাম পড়ছে না তুমি এদের সবাইকে ভাসিয়ে দাও সাগর ভাসিয়ে সাগর তার কথা কথা শুনবে। শুনবে আল্লাহর না? প্রকৃতি তো এই প্রকৃতি দিন করে দিল ছাইগুলো জড়ো করে দেওয়ার পরে আল্লাপাক ওই ব্যক্তিকে আবার জীবিত করে বললেন যে তুমি এই কাজটা কেন করেছিলে কোন কাজ মৃত্যুর পরে ছাই বানিয়ে উড়িয়ে দেওয়ার কাজটা কেন করেছিলে আমি আপনার ভয়ে করেছি কি করি নাই হে আল্লাহ আপনি তো সেটা ভালো করেই জানেন কথা বুঝতে পারছেন আল্লাহ পাক বললেন ঠিক আছে আমি তোমাকে মাফ করে দিলাম এখানে কিন্তু পাপ করার আপনাকে পাপ করতে উৎসাহিত করা হচ্ছে না আমি বুঝাতে গিয়ে আল্লাহর কত মহব্বত করি আমরা আমাদের সন্তানকে তাই না স্ত্রীদেরকে আমাদের মাদেরকে আমাদের বাবাদেরকে আমাদের দেশকে আমাদের সমাজকে আত্মীয়দেরকে প্রতিবেশীদেরকে মহব্বত করি না ভালোবাসি না भलोबास भाग भलोबासकी समस्त भल्लाबार आल्लापाइम सृष्टिर मध्य सब चेहरी भानुष के का कथाटारण लगभग लगभग ना प्रमाण दी महाविश्व सृष्टि करार पर आल्लापा अनेक मखलुक सृष्टि कर कि नाम आल्लापाणी এমন অনেক মাখলুক আল্লাহর ছিল বা আছে আমরা সেটা জানি না আমরা জানি জিনদের কথা তাই না আমরা জানি ফেরেস্তাদের কথা তাই না এই মহাবিশ্বে ফেরস্তার আছে না আমাদের এই পৃথিবীতে জিন জাতি আছে না আছে আর লক্ষ কোটি প্রজাতির মাখলুক তো আছেই এই সমস্ত মাখলুকের মধ্যে আল্লাহ আল্লাপাক মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসে কারণ আল্লাহ পাকে সবচেয়ে শ্রেষ্ঠ একটা সৃষ্টি আছে জান্নাত এর চেয়ে বড় কোনো নিয়ামত আছে এই জান্নাত কাদের জন্য মানুষের জন্যে যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসবেন তার জন্য স্পেশাল একটা গিফট দিতে মন চায় না চায় না মনে করেন আপনি আপনার মাকে ভালোবাসেন মন চায় না মাকে একটা সুন্দর বোরখা কিনে দেই মায়ের থাকার জন্য একটা সুন্দর বাসা করে দিই মায়ের টয়লেট করতে অসুবিধা না হয় সৃষ্টি করেন নাই শ্রদ্ধাহার পরে দেখবেন আল্লাহাক বলেছেন এক নম্বর মানুষের উপর এমন একটা সময় চলে গেছে যখন মানুষ কোন আলোচ্য বিষয় ছিল না মানে মহাবিশ্বে মানুষকে সৃষ্টি করা হবে এরকম কোন আলোচ্য বিষয় ছিল না অনেক পরে আমরা সৃষ্টি হয়েছে। আর এখন পৃথিবীতে মানুষের আচরণ দেখলে মনে হয় যে মানুষই সব তাই না সব মানুষের জমি বাড়ি গাড়ি অট্টালিকা টাকা পয়সা সম্পত্তি ক্ষমতা এই বিশ্ব বিশ্বের রাজনীতি বিশ্বের অর্থনীতি বিশ্বের সমরনীতি সব আমাদের তাই মনে হয় না এখন মানুষের ভাব দেখলে মনে হয় যে মানুষ পৃথিবী ধ্বংস হওয়ার পরে মঙ্গলে গিয়ে থাকবে মঙ্গল ধ্বংস হওয়ার পরে শনিতে গিয়ে থাকবে তারপর অন্য গ্রহে তারপর অন্য গ্রহে এখন মানুষ বলে যে শুক্র গ্রহ আমার মানুষ বলেছে শুক্র গ্রহ আমার কয়দিন আগে একটা দেশ দাবি করেছে শুক্র গ্রহটা আমাদের আরেকটা দেশ তার বিপক্ষে দাবি করেছে না ওটা আমাদের তো মানুষের আচরণ এখন এমন মানুষ যে পৃথিবীতে বাস করছে পৃথিবী তো মানুষের না মানুষের মানুষ এসেছে এখানে থেকে জান্নাত থেকে আসা আমরা কি পৃথিবী বাসিন্দা ছিলাম আমরা জান্নাতে ছিলাম আমাদের পিতামাতা কোথায় ছিলেন জান্নাতে আর আমাদের আত্মাগুলো কোথায় ছিল রুহের জগতে এই পৃথিবীতে তো আমি এসেছে অনেক পরে আর এখন মনে হয় সব কিছুর মালিক আমি একাই এটা ফেরাউনি আচরণ কিরকম আচরণ ফেরাউনি আচরণ আমি তোমাদের মহান রব মানুষের ভাব দেখলে এখন এরকম মনে হয় আল্লাহর বিধানের পাঁচ পয়সা করবে না দেখাবো আপনাকে কানের মধ্যে দিনে পাঁচবার আসছে হাইয়া আল্লা সাল্লাহ হাইয়া আল্লা সাল্লাহ নামাজ পড়বে না একটু মূল্যায়ন করলেন আল্লাপাকে হুকুমের বিশ বছর এটা কাছে আসার গল্প মানুষ আল্লাহ বলবেন সুদ খেও না সুদের অবশিষ্ট অংশ সব ছেড়ে দাও যদি না ছাড়ো আর একমন মানুষ বলবে না আমি যেটা লস দিব সেটাই লস এর বাইরে কিছু নাই তা আমরা সত্যিই আল্লাহকে পর্বা করি সত্যিকার অর্থে আদতে আমরা আল্লাহকে খুব একটা পরোয়া করছি না আল্লাহকে পরোয়া করার অর্থ হচ্ছে আল্লাহর হুকুম হক মেনে চলা যদি আমি আল্লাহর হুকুম চলি তবেই প্রমাণ হবে হ্যাঁ আমি আল্লাহকে পরোয়া করছি আসেন মানুষকে আল্লাহবাক সৃষ্টি করেছেন অনেক পরে সৃষ্টি করার ঘটনাটা আল্লাহবাক সুরাজ সদের মধ্যে একটু সুন্দর করে বলেছেন মানে অন্য ঘটনার চাইতে আরো বেশি সুন্দর করে তা আমার মত প্রতিটাই সুন্দর এতে আমার কাছে বেশি ভালো লাগে কারণ এখানে আল্লাহ আর শব্দ বলেছেন যেটা অন্য জায়গায় বলেন নাই অনেক জায়গায় সৃষ্টি করা হয়েছে কিন্তু একটু ব্যতিক্রম আছে আর একটু ভালোবাসা আল্লাপাক বলছেন যে তোমাকে কিসে বারণ করলো তাকে করতে যাকে আমি আমার হাত দিয়ে সৃষ্টি করেছি কথা না না আমার হে কিসে তোমাকে নিষেধ করলো কেন তুমি চেষ্টা করলা না আদমকে সহজ করে দিলাম আদমকে যাকে আমি সৃষ্টি করেছি আমার হাত দিয়ে আল্লাপাক অন্য কোন সৃষ্টিকে এভাবে ব্যাখ্যা করেছেন যে আমি আরসকে সৃষ্টি করেছি আমার হাত দিয়ে আমি মহাবিশ্বকে সৃষ্টি করেছি আমার হাত দিয়ে ব্যাখ্যা করেছেন বাকি সৃষ্টির ক্ষেত্রে আল্লাপাক বলেছেন আল্লাপাক যখন কিছু করতে চান খালি বলেন কুন আদমের ক্ষেত্রে আল্লাপাক বলেন কুন ফয়াকুন বলেছেন কথা বুঝতে পারছেন আদমের ক্ষেত্রে আল্লাপাক বলেছেন আমি তাকে আমার হাত দিয়ে সৃষ্টি করেছি হাতের ব্যাখ্যা কি সেটা নিয়ে আমাদের তর্ক করার দরকার নাই মূল কথা হচ্ছে এখানে আল্লাপাক ভালোবাসা বুঝিয়েছে आदम आल इसलमे आल्लापा भलो बस स्पेशल सृष्टि एबारि करार पर ता रेखे कथा जानना तारो आगे आल्लापा समस्त ज्ञान आदम आल इसलम शिक्षा दिए सुन पढ़ा मानूष सम्मानित कि कारण शारीरिक गठन कारण ज्ञान कारण जल बीता अपनी सब शेखाते चाहबें ना তাকে আপনি সব দিতে চাইবেন না যে আমার সব তোমার জন্য আমি তোমাকে ভালোবাসি বলেন না বলেন কারে কারে বলছেন জীবনে আল্লাহা আমি আদমকে সমস্ত বিষয়ের নাম শিক্ষা দিয়েছি এমন শিক্ষা দিয়েছেন যে শিক্ষা আল্লাপাক ফেরেস্টাদেরকেও দেননি কারণ তিনি আদম উপস্থাপন করলেন এবং বললেন এই নামগুলো তুমি বলে দাও ফেরেস্তারা কিন্তু না আদম আেরা বললো আপনি যতটুকু শিখিয়েছেন এর বাইরে আমরা জানি না কিন্তু তিনি সমস্ত নাম বলে কি বলেছিল আগে আপনি কি এমন কোন সৃষ্টি পৃথিবীতে পাঠাতে চাচ্ছেন খলিফা করে যে পৃথিবীতে ফাঁসার সৃষ্টি করবে আর রক্তপাত ঘটাবে ফেরেস্তারা নেগেটিভ কথা বলেছিল আল্লাপাক সেই ফেরেস্তাদের সামনেই আদম আসলামকে সম্মানিত করলেন জ্ঞানের মাধ্যমে কিসের মাধ্যমে ফেরেস্তারা যে কথাটা বলেছিলেন সেটা কিন্তু বাস্তব পৃথিবীতে এখন কিন্তু মানুষ এই দুইটা কাজই করছে বেশিরভাগ মানুষ কি করছে হয় রক্তপাত ঘটাচ্ছে না হলে ফেতনা ফাঁসার সৃষ্টি করছে বুঝতে হলে আপনি দুই চোখ দিয়ে বিশ্বটাকে দেখেন বিশ্বের প্রতিটা সেক্টর এখন ফাঁসাদ ভর্তি প্রতিটা সেক্টর এমন একটা লেভেলে চলে আসছে ফাঁসাদ যে একটা নিউক্লিয়ার ওয়েপেন্স একটা পারমাণবিক বোমা যদি ফাটে পৃথিবীতে পৃথিবীর রূপরেখা চেঞ্জ হয়ে যাবে আর এই বোমা নিশ্চয়ই জিনজাতি তৈরি করে নাই কে তৈরি করছে মানুষ এর এর মধ্য দিয়ে কি মানবতার কল্যাণ হবে যদি একটাও ফাটে কখনো সাতচল্লিশের দিকে ফেটেছিল না দুইটা কোথায় কোথায় হিরোসীমায় আর কোথায় যারা আছেন এর যে বিষক্রিয়া এর এর ইফেক্টেড তারা এখন বংশ পরম্পরায় এটা চলছে আর এখন যে পারমাণবিক অস্ত্রগুলো আছে এগুলো শক্তি তখনকার চাইতে হাজার গুণ বেশি শক্তিশালী রাশিয়া সেদিন বলেছে আমাদের কাছে এমন ক্ষেপণাস্ত্র আছে যেটা শব্দের গতির চাইতেও বেশি গতিতে যেতে পার শব্দের হার্স কত আপনারা জানেন সায়েন্সের ছাত্র আছে এখানে দেখবেন যাই হোক আমাদের মূল পয়েন্টটা হচ্ছে পৃথিবীতে মানুষ বিভিন্নভাবে ফাঁসার সৃষ্টি করছে এখন সামরিকভাবে ইকোনমিক্যালি পলিটিক্যালি এডুকেশন সেক্টরে সংস্কৃতির নামে বিভিন্ন ভাবে মানুষ ফাঁসার সৃষ্টি করছে দলিল আল্লাহ কোরআনে দিয়েছেন কামাই আল্লাহর কথা কে আপনি চ্যালেঞ্জ করবেন সুরা এটা সুরা রুমের মধ্যে আছে পরে দেখেন আসেন আল্লাপাক মানুষকে জ্ঞান শিক্ষা দিলেন এটা ভালোবাসা নিদর্শন শুধু তাই না এবার আল্লাপাক সমস্ত ফেরেস্তাদের সামনে উপস্থাপন করে আল্লাপাক বলছেন যে আপনি যাকে ভালোবাসবেন নিঃসন্দেহে আপনি চাইবেন তাকে বরা বারুক তাকে আমি বড় করি সবাই তাকে ভালো বলুক আপনি চাইবেন আল্লাপাক আদম আলি ইসলামকে ভালোবাসলেন দেখেন এ ফের মন্ডলীকে বললেন চেষ্টদা করো সে কি বললার আল্লাহ আপনি দিয়ে আগুন দিয়ে আর কাদা মাটি দিয়ে আমি কেন তাকে চেষ্টা করতে চাও সে উদ্ধত আচরণ করলো অহংকারী হলো এবং এই একটা কারণে পাক তাকে চিরস্থায়ী লত করলেন চিরস্থায়ী জাহান ঘোষণা করলেন ইবলিশ চ্যালেঞ্জ করলো যে আমি আদমকে এবং আদম সন্তানদেরকে বিভ্রান্ত করবই, পদ করবই আমি ডানদিক থেকে আসব আসবো আরফ পরে দেখেন ডান দিক থেকে আসবো বামদিক থেকে আসব সামন থেকে আসব পিছন থেকে আসব আমি তাদেরকে পদভ্রষ্ট করেই ছাড়বো আর আল্লাপাকু বলে দিলেন যারা তোকে অনুসরণ করবে আদম সন্তানদের মধ্য থেকে ওদের সবাইকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব না আউজুবিল্লা আর একটা কথা বলে দেই এখানে একশো উনআশি নাম্বার আয়াত এটাও আছে মিনাল জিন প্রচুর আর মানুষকে দিয়ে আমি জাহান নাম পূর্ণ করব প্রচুর জিন আর মানুষকে দিয়ে আমি জাহান নাম পূর্ণ করব। কত জিন আর কত মানুষ আমি জিনের হিসাব জানি না মানুষেরটা জানি প্রতি হাজারে নয়শো জন জাহান নামে যাবে বলেন না আউজ্লা বাহাত্তর দল কোথায় যাবে যাহার নামে এটা বোঝানো হচ্ছে বেশিরভাগ মানুষই কোথায় যাবে যাহার নামে অপরাধ কি ছিল অপরাধটা বলা আছে এক নম্বর লা দু চোখ দিয়েছিলাম দেখেনি হৃদয় দিয়েছি উপলব্ধি করে নাই এক নাম্বার কারণ কান দিয়েছি শোনে নাই চোখ দিয়েছি দেখে নাই এরা তারা হচ্ছে এবং জঘন্য এরা হচ্ছে গাফেল সম্প্রদায় আল্লাহর আয়াতগুলো আমাদের কলিজে আঘাত লাগে না না এখন আমাদের কলব গুলো অনেক শক্ত হয়ে গেছে বরং তার চেয়ে বেশি শক্ত হয়ে গেছে দেখবেন আল্লাহ আয়াতগুলো যখন আপনার কলিজে আঘাত করবে না শক্ত হয়ে যাবে বুঝবেন আপনার কলবে দুইটা জিনিসের অভাব আছে একটা হচ্ছে मित पररण करना नियमित अपन कलब मऊत के सरण करें दुई नम्बर होता है कलबे कुरान तेलावत पोछाचेना कारण कारण नबीम पाप कर ले कलब मध्य कलो दाग पड़े एप करते कलबा कलुषित हो जाए दुर्गन्ध बर कुछित हो जाए जो मानस तवा कर मुछे जाए তবা না করলে এটা বাড়তে থাকে নবীজি বলছেন আমি কি তোমাদেরকে জানিয়ে দিব কোন কাজ তোমার কলবের মরিচা দূর করবে সাহাবিরা বললেন অবশ্যই তিনি তখন এই দুইটা কাজ বলেছেন এক নাম্বার বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত এবং মৌতের স্মরণ তোমার কলবকে পরিষ্কার করে দেবেন সার এই দুটো কাজ আমরা করতে চাই না এখনকার সভ্যতায় গিয়ে দেখবেন কবরস্থান সমাজের বাইরে থাকে একটা সমাজ এর বাইরে দেখবেন কবরস্থান দূরে আর ঢাকা হইলে তো কোথায় নাই দেখবেন কবরস্থান তার আশপাশে মানুষ ছুটছে আর ছুটছে জীবনে দুনিয়া জীবিকার তাগিদে একবার ফিরে তাকানোর সময় নাই যে ওটা কি জায়গাটা কি কোন জায়গা তো একটা সময় ছিল নবিসামের যুগ থেকে শুরু করে সাহাবেকের নামের যুগে কবরস্থান ছিল মসজিদের পাশে কোথায় এলাকার মূল যে মসজিদ এর পাশে মানুষ পাচক আচ্ছা আসেন মূল জায়গায় আসে এই দুইটা কাজ আপনার কলবের মরিচা দূর করবে আমি এখানে ওই কারণ গুলো বললাম সুরফের একশ নাম্বার থেকে কোন কোন কারণে বেশিরভাগ মানুষ জাহার নামে যাবে আল্লাপাক আদম আল ইসলামকে সৃষ্টি করার পরে যখন এভাবে ফেরেস্তাদের সামনে উত্থাপন করলেন ফেরেস্তারা শেষ দা করলো ইবলিস করলো না ইবলিস চ্যালেঞ্জ করলো আল্লাপাকও ঘোষণা করলেন যারা ইবলিসের পদাঙ্ক অনুসরণ করবে তাদেরকে দিয়ে আল্লাপাক জাহান নাম পূর্ণ করবেন বলেন না আর ইবলিশ সম্পর্কে আল্লাপাক আমাদেরকে সতর্ক করলেন এভাবে আল্লাপাক বললেন জান্নাতে কোথায় যাকে আপনি ভালোবাসবেন তাকে সবচেয়ে শ্রেষ্ঠ গিফট দিতে চাবেন প্রমাণ জান্নাতে থাকলেন একটা পরীক্ষা পরীক্ষার কারণ আছে পরীক্ষার কারণ হচ্ছে আমি চাচ্ছি সে আরো বড় পুরস্কার পাক এটাই পরীক্ষার কারণ দুনিয়ার জীবনে আমরা এসেছি কি জন্য পরীক্ষা দিতে আল্লাপাক চেয়েছেন পরীক্ষায় পাশ করে আমরা যেন আরো বড় পুরস্কার পাই আল্লাপাক দেখতে চান তোমাদের মধ্যে আমলের শ্রেষ্ঠকে একটা পরীক্ষা আল্লাহাক নিলেন তোমরা দুজন এই গাছের কাছে যাবে না ও একটা কথা মিস করে গেছে এই দুজনের আরেকজনকে হাওয়া আলি হাসালাম কোথ থেকে আসলেন তিনি আদম আলিহাল্লামের একাকিত্ব বোধ হচ্ছিল জান্নাতে সঙ্গিনী সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আপনাদের পৃথিবীতে একজন উত্তম জীবন সঙ্গিনী খুব গুরুত্বপূর্ণ জিনিস পৃথিবীতে সে যদি ভালো হয় নেককার হয় সৎ হয় আপনি দুনিয়াতেই জাননাতে থাকবেন ইনশাআল্লাহ আর সে যদি বদকার হয় দুশ্চরিত্র হয় এবং আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধাচরণ করে আপনার আনুগত্য না করে আপনি দুনিয়াতেই জাহান নামের ফ্লেভার পাবেন ইনশাল আলী হাসালামকে সৃষ্টি করা হয়েছে আদম হার থেকে এখানে একটা কথা মনে পড়লো এটা বলার লোভ সামলাতে পারছি না এই হারের ব্যাপারে নবী সাল আলীহাসাল্লাম একটা কথা বলেছেন তিনি বলেছেন তাদেরকে তাদেরকে মানে বুঝে নেন কাদেরকে তাদেরকে সৃষ্টি করা হয়েছে বক্র হার থেকে বাঁকা হাড় থেকে কাদেরকে যদি যদি জোর খাটাতে চাও তাহলে হাটটা পটাশ করে ভেঙে যাবে আর যদি ওই অবস্থায় ছেড়ে দাও তাহলে সে বক্রই থেকে যাবে তার সাথে উত্তম নসিহতের মধ্য দিয়ে জীবন পার করতে হবে डिफिकल्ट दुनिया के सब चुनाव बड़ा परीक्षा गक्र हारन चला सब चर परीक्षा मध्य आल्ला देखें दुनिया जानना फ्लेवर पा और देखें जार घरे स्त्री नाई बत्कार स्त्री आई पृथिवीते ही जहान नामे सद पाए नाउज दया करी सवार घरे घरे जान आल्लापा निक्कर सत् स्त्री दान कर हवा आलिस्लम आदम आलिस्लम केल्लापा रखलें घूम आसते कथा तो रखलें को एक परीक्षा गाचर का नाम कीथा ना नाम कड़ कथा नूल कथा हमीक्षा टाइम गाचर का গাছের কাছে তারা গেলেন কিভাবে শয়তান তাদেরকে কি করল প্রলোভিত করল এক পর্যায়ে তারা আল্লাহর এই বিধানের কথাটা ভুলে গেলেন এবং সেই নিষিদ্ধ গাছের কাছে চলে গেলেন এবার আল্লাহ রবুর আলমিন এর আদেশ লঙ্ঘন করার কারণে আল্লাপাক নারাজ হলেন নারাজ হওয়ার পরে আল্লাপাক তাদেরকে জান্নার থেকে কি করলেন পৃথিবীতে নামিয়ে দিলেন নামিয়ে দের আগে একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে তবা করবেন কিভাবে আল্লাহর কাছে অনুশোচনা প্রকাশ করবেন এই ভাষাটা পর্যন্ত তার জানা ছিল না আল্লাপাক কোরআনে বলছেন আল্লাপ আদম আহিনামকে তহবার কালিমা শিখিয়ে দিলেন সুফান কোন কালিমা দিয়ে তুমি তবা করলে আমি সন্তুষ্ট হবে আল্লাহ শিখিয়ে দিয়েছেন নিদর্শন নয়। এটা একটা নিদর্শন জিৎ তিনি আদম আহরুল ইসলামকে ভালোবাসেন বাক্যগুলো শিখিয়ে দিয়েছেন বলেন সুফান এই তোর বাক্য কোনটা ছিল। ছিলামা কবুল করলেন কিন্তু সীমা লঙ্ঘন করার কারণে নামিয়ে দিলেন কোথায় পৃথিবীতে এবং পৃথিবীতে আদম আলি ইসলাম হাওয়া আলি ইসালাম ইবলিস তাকেও নামিয়ে দেয়া হয়েছে এবার পৃথিবীতে আল্লাপাক দিলেন একটা হায়াত কারো একশো কারো দুইশো কারো তিরিশ কারো চল্লিশ কারো দশ বিশ ও আয়লাম কারো দুই হাজার এক এমনও হায়াত ছিল এটা আল্লাহ জানেন ভালো এই সময়টুকু তো আল্লাপাক অফুরন্ত নেয়ামত দিলেন হায়াত দিলেন পরিবার দিলেন রিজিক দিলেন বাসস্থান দিলেন এমন প্রতিটা বস্তু যা এই জীবনে এই দুনিয়ার জীবনের প্রয়োজন আল্লাহ পাক সব কিছু দিলেন এগুলো কি ভালোবাসা নিদর্শন নয় ভালোবাসা নিদর্শন এবং আল্লাপাক একটা দর্শন দিলেন ফিলোসফি একটা মূলনীতি মূলনীতি শোনেন সোরা আছে আমি আল্লাহ বললাম তোমরা একসাথে তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে প্রত্যেক যুগে যুগে তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়ত আসবে আসমানে কিতাব আসবে নবী আসবেন যারা আমার হেদায়ত্ত কি আল্লাহর হেদায়ত মেনে চলতে হবে এটা আটত্রিশ উনচল্লিশ নম্বর কিন্তু করবে এবং আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে আমাদেরকে দেয়া হয়েছে সবকিছু আমাদের অন্ন আমাদের বস্ত্র আমাদের বাসস্থান আমাদের শিক্ষা আমাদের চিকিৎসা এভরি সিঙ্গেল যা আমাদের প্রয়োজন এই পৃথিবীতে বসবাস করার জন্য कम बसि आल्लाक निजे डील कर समाज मतलब जो रिक्शा वाले चाहिदा ना थकतो क्या जैगे पोच कुल काटें चूल पोशाद चिकित्सक मेधा और चाहिदा ना थकले क्या आपर चिकित्सा करत आल्लाके बैचित्र मध्य दिए समाज मध्य दुनिया मध्य बस बजाय रेखे आपने सबा के आपना हाथे पांच टांगुलान करते आत्मघात चले आस भाई पृथिवीते आते हैं तुम्हें भलोबासी आदम सन्तान और यहां हक तुम्हें भ हारिसे आल्लाक हे आदमत और यहां हकोबीते हब समस्तु भाला कार स्थान तुम्हारा सत्यिकार अर्थ भाष कम्ला যদি তোমরা সত্যিকার অর্থ আল্লাহকে ভালোবাসো আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে একটা কাজ করো কি করো করোনি কার অনুসরণ করো মুহাম্মল আলী হাসালাম আপনি আর আমি আমাদের জীবনের প্রতিটা কাজ যদি মুহাম্মদ সাল্লাহ আলী হাসালামের তরিকা মতো করি আপনি প্রমাণ করে দিবেন হে আল্লাহ আমি তোমাকে ভালোবাসি এবং আপনিও আল্লাহর ভালোবাসা পাবেন ইনশাল্লাহ শুধু তাই নয় শুধু ভালোবাসাই নয় তোমাদের সমস্ত পাপ মাফ করে দেবো এখন ঘুমাবেন কার মতো উঠবেন কার মতো করে অজু করবেন কার মতো বাথরুমে যাবেন কার মতো বের হবেন কার মতো নামাজ পড়বেন কার মতো করে তেলাবাদ করবেন কার মতো जिकिर कर रोल मडल कर रोल मडलतालो कर ले इनशल्ला चले जाए जीवन एक समस्त क्षेत्र कर दान कर नबी सल्लाहु आलिम केलोबा तलोबा नबी सल्ला आलीसल्लम केसें तलोबें जरा नबी के भलबाता भलोबाशन भलोबा मानदंड आल्ला भलोबाब आल्लाल्लाहर काल्ला दूरे जावासर नीचे आल्लापा जे कय श्रेणी मानुष के आश्रय देवें যে সাত শ্রেণীর মানুষকে তার মধ্যে এক শ্রেণী আছে এমন দুই ব্যক্তি যারা পরস্পরকে শুধু আল্লাহর জন্য ভালোবাসে কেউ যদি কাউকে আল্লাহর জন্য ভালোবাসে তার উচিত তাকে জানিয়ে দেয়া যে হে অমুক ভাই আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি অমুক দীনী বোন দীনী বোন বলতে পারে আমি আপনাকে আল্লাহর জন্যে ভালোবাসি এক ভাগ ভালোবাসা দিয়ে পৃথিবী চলছে এবার আসেন এই দুনিয়ার জীবনে আল্লাহা গ্রিজের পাশাপাশি এবং তিনি একমাত্র ব্যক্তি যাকে কবরে করা হবে একমাত্র ব্যক্তি যিনি আপনার জন্য আমার জন্য কবিরা ব্যক্তিদের জন্য কে আমাদের মাঠে সুপারিশ করবেন তিনি একমাত্র ব্যক্তি যিনি হাউসে কাউসারে পানি নিয়ে আমাদের জন্য অপেক্ষা করবেন তিনি একমাত্র ব্যক্তি যার সুপারিশ আল্লাহ পাক কবুল করবেন ইনশাল মাঠে যখন সবাই বলবে তিনি একমাত্রী জীবনযাপন করার চেষ্টা করি আল্লাহ আল্লাহ তৌফিক দান করুন এই দুনিয়ার জীবনে ওই এক ভাগ ভালোবাসার মধ্যে আমরা কয়েক শ্রেণীর মানুষকে ভালোবাসি দেখেন এক पित माता तुम नम्बर स्त्री तीन नम्बर सन्तान सन्त चार नत्मी स्व पारा भलोबा भाग कैधागुल एखे एक विषय बुझे भलोबास घृणा कर मानदंड क्या दिव्य आल्लासुल मानदंडे भलोबा যে ভালোবাসা বা যে আবেগ আল্লাহ এবং তার রসুলের বিধানের অনুকূলে যায় না সেটা কি করবেন দুটো বিষয় পবিত্র ভালোবাসা আল্লাহ কর্তৃক স্বীকৃত বৈধ ভালোবাসা এটা একটা আর একটা এর বিপরীত শক্তি শয়তান কর্তৃক স্বীকৃত ভালোবাসা আমার কথাটা একটু গভীরভাবে বোঝেন একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে স্বীকৃত বৈধ ভালোবাসা এর বিপরীত হচ্ছে একটা প্রবৃতিগত পাশবিক দাসত্ব শয়তান কর্তৃক স্বীকৃত কথা বুঝতে পারছেন আল্লাহ কর্তৃক স্বীকৃত করে এই সন্তানদেরকে নবী সাল আলী হাসলাম অভিশাপ দিয়েছেন মায়ের সাথেই জান্নাত জড়িত আছে পিতার সন্তুষ্টির সাথেই সন্তানের ফয়সালা জড়িত আছে तो पित माता के वृद्ध अवस्था पेल तर खेदमत लाभ करतेलो ना जो ध्वस नबी सलम समस्या देखते पिता माता इसे अभिजोग कर सन्तान खोज खबर नेकदाय मेरा रखबार एक दिन आत्मत्याग और एक माते जो एक एक और एक मायर शुद्ध प्रसव बेदना এর হক সারা জীবন তাদের খেদমত করে আমরা শোধ করতে পারবো না পিতা মাতার রাসুল কে চেনায় নাই কোরআনকে চেনায় নেই হাদিস চেনায় নাই এই বাচ্চারাই কিন্তু এই কাজগুলো করছে অতএব এখানে পিতা মাতার একটা দোষ আছে সন্তান সন্ত দিকে মানুষ করতে হতো আল্লাহ এবং রাসুলের আদর্শে মানুষ করতে হতো যখন আমরা এই আদর্শে মানুষ না করে পশ্চিম করেছি না স্বাভাবিক সুন্না মোতাবেক এবং আমাদের যে জেনারেশন আমরা আছি যারা যুবক আছি আমাদের উচিত হবে এটা মনে রাখা যে আমরাও একদিন পিতামাতা হব আজকে আমরা যা করছি আমাদের পিতামাতার সাথে কালকে আমাদের সন্তানরাও কিন্তু ইন আল্লাহ এবার আসেন সন্তানদেরকে ভালোবাসা এটা বৈধ নয় সন্তানদেরকে যদি এই উদ্দেশ্যে ভালোবাসি যে এই সন্তানরা বড় হয়ে আল্লাহর পথের দায়ী হবে আলেম হবে দিনের খেদমত করবে মানুষের কল্যাণ করবে সুনাগরিক হবে ভালো মানুষ হবে এই সন্তান আমার জন্য সৎকারে জাড়িয়ার মাধ্যম হবে না হবে ইনশাল্লাহ এই সন্তানকে মানুষ করতে গিয়ে ভালোবাসা বৈধ এর জন্য আপনি ডেকেই পাবেন ইনশাআল্লাহ তোনকে ভালোবাসেন না বোনের ইজ্জত সম্মানের জন্য জীবন দিতে প্রস্তুত হন না এটা ভালোবাসা বৈধ নয় কি বৈধ মেয়েকে ভালোবাসেন না মেয়ের ভালোবাসার জন্যে মেয়েকে মেয়ে একটা কিছু চেয়েছে আপনার সামর্থ্য না থাকলেও বেতনের টাকা জমিও জমিও হলেও তাকে দেন না এটা ভালোবাসা বৈধ নয় नबी सल्लाहली मे फातिमा के भाबना कलिजार टुकड़ा छाती स्त्री भलोबाजें ना स्त्री सा कोले रेखे कुरान तेलावत करत स्त्री हायज अवस्था आत्री साथर प्रतिजोगित स्त्री सात देखे जेखने स्त्री काम गोष्ठ टुकड़ा से काम दिए नबी सल्लाम स्त्री भल ए सोना এটা জন্য নেকি পাবেন সন্তানদেরকে ভালোবাসলে নেকি পাবেন কোরআন এবং হাদিসে অনেক দলিল আছে কিন্তু ওই যে নূহ আলাইহিস সালামের কথা মনে আছে তার সন্তান যে কাফের অবস্থায় ডুবে মরলো মনে আছে তারপরেও আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমার পরিবার আল্লাহ আমার পরিবারটাকে माफ করে দাও আল্লাহ পাক ধমক দিয়ে বলেন লাইসা মিন আহলিক সে তোমার পরিবারের কেউ না আম কুনতুম সুহালায় ইদ হাদরা ইয়াকুবুল মাউত ইয়াকুব আলী ইসলামের কথা মনে আছে যখন তিনি মারা যাচ্ছেন তিনি বলছেন করোনা সবচেয়ে বড় জলুম নামাজ কায়ম করো সৎ কাজের আদেশ করো অসৎ কাজে নিষেধ করো সন্তানকে ভালোবাসা নয় ইউসুফ আলী ইসলামের পিতা সন্তানকে ভালোবাসতেন না আমরা তো ইউসুফ সুরসুফকে মনে করি ইউসুফ জোলেখার গল্প তাই না এটা ইউসুফ আর প্রেম কাহিনী নয় ইউসুফ। সুর ইউসুফ তার পিতার সাথে তার ছেলের প্রেম কাহিনী ভালো করে সর ইউসুফ বোঝেন সুর ইউসুফ পিতার সাথে সন্তানের মহব্বতের কাহিনী। ভালো করে পড়তে শেখেন আর বুঝতে শেখেন যখন তিনি কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছেন ছেলের জন্যে ইয়াকুব আল ইসলাম কাঁদতে কাঁদতে ऐलर जो अंध हो गाय चोक नष्ट यूसुफ आल इस्लम तरह रुमाल कपड़े का, टुकड़ा पाठल हादिया मन आने आस बाबा जो जो, जो, जो, जो, जो जो दूर थे यूसुफर गंध पाखान कि भलबा कुरान अनेसा आल इम्ला मुसा अल्लाम के भाषा दीतेच्चा मूसा ভাষাতে সিন্ধুকে ভাষাতে তার হৃদয়টা ব্যাকুল হয়ে যাচ্ছে আল্লাহ আল্লাপাক তার কলপটা শান্ত করলেন ওহি করলেন ভাসিয়ে দাও ওই বাচ্চাকে তুলে নিল ফের স্ত্রী সেখানে লাল লালিত পালিত হতে থাকলো সন্তান মৌসার আসসালামের বোন পিছু পিছু ধাবা করলো তারপরে বলল আমি কি এমন কারো কারো খবর দিব যে এই বাচ্চাকে উৎপান করাবে পরে এই বাচ্চাকে তার মায়ের কাছে আল্লাবা ফিরিয়ে দিলেন দেখছেন এবং যখন একটা কি জানি এটা আমি তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম তোমার মায়ের কাছে যাতে তোমার মা তোমাকে পেয়ে তার চক্ষু শীতল করতে পারে ভালোবাসা ঘাটতে থাকেন দেখেন বৈধ ভালোবাসার কত নিদর্শন আছে এবং এগুলো বৈধ এগুলোতে আপনি নাকি পাবেন বাবার প্রতি ভালোবাসা সন্তানের প্রতি ভালোবাসা আপনার স্ত্রী সন্তানের প্রতি ভালোবাসা আপনার স্ত্রীর প্রতি আপনার প্রতিবেশীর প্রতি আত্মীয়তার হক রক্ষা করলে আপনি দেশের খেদমত করলে জাতিকে ভালোবাসলে আপনি নাকি পাবেন কল্যাণে কাজ করলে নাকি পাবেন ইনশাআল্লাহ এবার এর বিপরীতে শয়তান শোনেন এই জায়গাটা একটু ভালো করে বোঝ এটা লাস্ট অংশ এর বিপরীতে শয়তান চেয়েছে কি যাতে করে আদম সন্তানদেরকে জাহান নামে নিয়ে যেতে পারে এই জন্য পবিত্র ডিভাইন বৈধ ভালোবাসার বিপরীতে সে কিছু প্রবৃত্তিগত চাওয়া দিয়েছে আপনাকে প্রবৃতিগত আবেগ কিছু অনুভূতি কিছু পাশবিক দাসত্ব দিয়েছে যদি আপনি এই অবৈধ পথে পা বাড়ান তাহলে এই ভালোবাসাগুলোর বিনিময়ে কোনো নেকিত হবেই না বরং আপনার জাহান নামের ফয়সলা হয়ে যাবে শয়তান দুরকম মানুষ শয়তান, জিন শয়তান এর পাশাপাশি আছে শেষ জামানোর সবচেয়ে বড় ফেতনা মেসিদাজ এবং তার অনুসারীরা সব কিছু মিলে তারা আপনার সামনে কয়েকটা টোপ দিয়ে দিয়েছে এক নাম্বার আপনাকে দিয়েছে দুনিয়ার প্রতি ভালোবাসা এক নম্বর দুনিয়ার প্রতি ভালোবাসা যে দুনিয়াকে ভালোবাসবে সে হালাক হয়ে যাবে যার কলবের মধ্যে দুনিয়ার প্রতি আসক্তি আর ভালোবাসা আছে সে কখনো একশো পারসেন্ট মন দিয়ে আলারি মাদত করতে পারবে না এক নাম্বার বেঁচে থাকতে হবে কি থেকে দুনিয়ার প্রতি আসক্তি ভালোবাসা থেকে এটা এক নাম্বার দুই নাম্বার অর্থসম্পদ সম্পদ এগুলোর প্রতি ভালোবাসা মোহরটা তো আমার আপনারা ভালো জানেন প্রতি ভালোবাসা কাজ করে ঢুকিয়েছে মিউজিকের প্রতি ভালোবাসা হারাম মিউজিক প্রতি ভালোবাসা ভালো লাগে মন নাকি শান্ত হয় আর সবচেয়ে ডেঞ্জারাস যেটা ঢুকিয়েছে সেটা হচ্ছে এমন মেয়ের প্রতি আসক্তি এমন নারীর প্রতি আসক্তি যে আসক্তিটা আল্লাপাক হালাল করেন নাই অর্থাৎ কারণ আল বলেছেন মিনান নিসা। যে কয়টা বিষয়ের প্রতি মানুষের আসক্তি থাকে তার প্রথমটা হচ্ছে নিসা বা মহিলা পরে অন্যান্য টাকা পয়সা ধন্দৌলত সোনা চাদি এগুলো পরে আর এটাকে শয়তান সবচেয়ে বড় অস্ত্র হিসাবে ইউজ করেছে शयताना ट पसा भोगविलड़ी गी बैंक बैलेंस स्टैटास क्षमतार भलार मदक्र भलोबा গান বাজনার প্রতি ভালোবাসা অশ্লীলতা হারাম রিলেশনশিপ এগুলোর আসক্তি সৃষ্টি করেছে এটা হচ্ছে ভালোবাসা নয় এটা হচ্ছে একটা দাসত্ব আমার কথা কি বোঝা যায় ল্যাঙ্গুয়েজ একটু ডিফিকাল্ট মনে হয় এটা কিন্তু বৈধ ভালোবাসা নয় যে ভালোবাসলে আপনি নেকি পাচ্ছেন দুনিয়ার প্রতি আসক্তি থাকলে নেকি পাবেন পিতা মাতাকে ভালোবাসলে নেকি পাবেন টাকা পয়সা ব্যাঙ্ক ব্যালেন্স বাড়ি গাড়ি থাকলে কিন্তু ভাত তুলে দিলে নেকি পাবেন স্ত্রীর মুখে খাবার তুলে দিলে নেকি পাবেন তার দিকে তাকালে আপনি নেকি পাবেন তাকে আদর করলে নেকি পাবেন তার সাথে অন্তরঙ্গ সময় কাটালে আপনি নেকি পাবেন আপনি मदक यजे गां्राफी मान क्षमतार दापट विषयगू भेक पा ना कि मेर सेवा करे कि पा वैध भलोबासा अवैध आसक्ति एन यध आसक्तिगल मध्य एक हे हराम मे भाबा जेटा एन मुस्लिम समाज महामारी अन् पॉइंट आज के बलार समय पासीना এইগুলো নিয়ে অনেকদিন বলেওছি ইনশাল্লাহ আগামীতে বলবো দুনিয়া মাদক অন্য পরে টাচ করবো যেহেতু বলছি এটা হচ্ছে হারাম ভালোবাসা আল্লাপাক বৈধ করেননি কি কথা বলার সময় আল্লাপাক বলেছেন একজন গায়ের মাহারাম মেয়ে যেন পর্দার আড়াল থেকে কথা বলে কিছু চাইতে হলে जान पर्दार आड़ाल चाय गलार जन कर्कश है आल्ला लिमिटेशन गो देखें और वास्तवता देखें आल्लाके लिमिटेशन हे एरक एक मेज जे हमारे स्त्री नये तरह अपनी फोने कथा बोलते प्रेम आलाप करते आनी तरह के कामनार दृष्टिता तकाते आनी तापर्श करतेबेंगे निर्जने क्या काटाते আল্লাহর গুলো দেখেন একজন নারীর সাথে ফোনে কথা বললেই কিন্তু তারপরেও আল্লাহ রবুর আলমিন বলছেন ওয়ালা আচ্ছা করাবু জিনা নাম আল্লাহ দিয়েছেন জিনা আর বলছেন করোনা এমনটা নয় বরং ধার কাছেও যেও মানে একটা রেখা দেয়া আছে একটা মাঠ এর চারপাশটা একটা বাউন্ডারি আছে বাউন্ডারি বলছেন আল্লাহ বলছেন মাঠে ঢুকো না এমনটা বলছেন না আল্লাহ বলছেন মাঠের বাউন্ডারি কাছেও যেও না কথা বুঝতে পারছেন ফল খেও না না হ্যাঁ এই গাছটার কাছেও যেও না মিলাতে পারছি আমি বুঝতে পারছি আদম এবং এই গাছের ফল খেও না এমন কথা ছিল না কথা ছিল এই গাছের কাছেও যেও না একই কথা আল্লাহ বলছেন জেনা করোনা নয় কাছেও যেও না। এখন এটা হচ্ছে আল্লাহর নিষেধাজ্ঞার একটা একটা একটা পিলার, বাউন্ডারি আর আপনি বাস্তবতা দেখবেন ভিন্ন যে রায়ের মাহারাম ছেলে মেয়ে এরা অ্যাডাল্ট এদের যৌন চাহিদা আছে সেক্সুয়াল চাহিদা আছে একে অপরের সাথে কোনো মাহারামের সম্পর্ক নাই এরা পড়াশোনার নামেই হোক চাকরি বাটির নামেই হোক ভ্যালেন্টাইনসের নামই হোক যে কোনো নামেই হোক এরা একই অপরের সাথে মিলেমিশে একাকার এরা কথা বলছে কথা বলার পরে আরো কাছে যাচ্ছে ভালোবাসার প্রণয় বিনিময় করছে এক পর্যায়ে কফি খাচ্ছে ডেটিংয়ে যাচ্ছে ঘুরছে ফিরছে এই করতে করতে করতে এক পর্যায়ে তারা হারাম জেনায় লিপ্ত হয়ে গেল বিছানা চলে গেল यह सम्पर्क देखा जाप शेष एवं घटनागुल दिखी आसार गल्प कार बुझीना का गल्पे आसार गल्प होते मायर सर आसार गल्प होते स्त्री काल्प होते हमारे सन्तान काल्प होते देशर काल्प होते কিন্তু হারাম জেনার কাছে আসার কোন গল্প হতে পারে না কি হতে পারে জাহান নামের উপন্যাস হতে পারে কি হতে পারে জাহান নামের আমল নামার একটা উপন্যাস হতে পারে উপন্যাস বোঝেন না আল্লাপাক এই যে কেয়ামতের মাঠে আমল নামা ছুঁড়ে দিবেন ছুঁড়ে দিয়ে আমল নামা ঘুরতে থাকবে কারো ডান হাতে কারো বাম হাতে যার হাতে যে আমল নামা আসুক না কেন যে হাতে আসুক না কেন আল্লাপাক সবাইকে একটা কথা বলবেন আমরা সবাই একটা করে উপন্যাস লিখছি আমল নামার আমাদের কাজের মধ্য দিয়ে আর এর চেয়ে ভয়ঙ্কর বিষয়টা হচ্ছে এই উপন্যাসটা আপনাকে পড়তে বলা হবে সবার সামনে আমার কথা বলে বোঝা যায় না আমরা একটা গল্প লিখছি আমল নামায় উপন্যাস লিখছি যার একটা মোমেন্ট বাদ যাচ্ছে না এই যে এখন আমরা বসে আছি এটা আপনার উপন্যাস উঠে গেছে আমল নাম উঠে গেছে মাফ করবেন যদি কালকে আবার দেখেন যে আমল উপন্যাস বলে যা ব্যাখ্যা করলাম এবার এই এই শব্দ দিয়ে আবার তুল কালাম করে ফেলেন না এটা বোঝানোর বলেছি যুব সমাজ উপন্যাস বোঝে এই জন্য বলেছি যুবকরা উপন্যাস বোঝেন আপনারা বিভিন্ন উপন্যাস পড়েছেন যারা লাইনে পড়েছেন অনেক উপন্যাস পড়েছেন এই জন্য আমি একটা উপন্যাস লিখছি নিজের গল্প নিজেই নিজের কাজের মধ্য দিয়ে নিজের উপন্যাস নিজেই লিখছি এবং এটা এটার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর কথা হচ্ছে এইটা সবার সামনে আমাকে পড়ে শোনাতে হবে আমরা কি পারবো এই যে না এই মাদক এই পর্নোগ্রাফি হারাম জুয়া ক্যাসিনো অন্যায় অত্যাচার বেনামাজি দুর্নীতি ঘুষ সুদ এইগুলোর সব কথা সবার সামনে পড়াশোনাতে আমি কি পারব আদৌ আমরা কি প্রস্তুত পড়তে কিন্তু হবেই ভাই সবাইকে পড়তে হবে আলেম জালেম কাফের মুশ্রেক মোনাফেক সবাইকে পড়তে হবে এই করা কি চায় এক বচনে এসেছে মানে এক একজন মানুষকে আল্লাহ বলছেন যে তুমি তোমার বই পড়ো তোমার কিতাব পড়াশোনাও আজকে তুমি তোমার হিসাব নেওয়ার জন্য যথেষ্ট আল্লাহকে আমাদেরকে কথার গভীরতা বোঝার তৌফিক দান করো